সালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আশরাফ ইমিয়াসলীম নবীনা মহাম্মা আলহি ও আসহাবি আজমাইন আহমাবাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ানের আকিদা কি তার লিখিত এই ছোট গ্রন্থটি আলোচনা করছিলাম يقولون <تصفيق> أن القرآن كلام الله منه بدا بلا كيفية <تصفيق> قولا وأنزله على رسوله وحيا وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة ليس بمخلوق ككلام البريّة هناك قطر لبكة قول سلام بكة أمرا بول سلام يقولون أن الله تعالى إيمان بالكتب وكتاب البرد إيمان أنت هو بي সেই বিষয়টির মধ্যে আল্লাহ তিনি যে কথা বলার গুণ সম্পন্ন এটা আগে সাব্যস্ত করতে হবে সেটা আলোচনা আমরা সমাপ্ত করার পরে আমরা আলোচনা করছি নিয়ে বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে বিশেষ করে সালফে সালাহিনের পরে সাহাবা ইকরাম রেদলা আলিম আজমাইন তাদের মধ্যে এই ব্যাপারে কোন মতভেদ পাওয়া যায় না কারণ তারা সহি আকি দেওয়ার উপর ছিলেন পরবর্তীতে বিভিন্ন রকমের ফেরকা বের হয় বিভিন্ন রকম মতবাদ বের হয় সেগুলো কারণে আমাদেরকে সহিদা কি হবে সেটা আমরা আলোচনা করতে হয়েছে বিশেষ করে কোরআন একাডেমি ভাবে আমরা কি আকিদা বিশ্বাস পোষণ করতে হবে সেটা আমরা গত কয়েকটি ভাবে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ তিনি কথা বলেন এটা আমরা সাব্যস্ত করতে চাই বিভিন্ন কোরআন আয়াত এবং হাদিস দিয়ে প্রথমে আমরা এটাই বলবো যে আল্লাহ তালা কোরআন কোরআন দিয়ে কথা বলেছেন এবং অন্যান্য বাণী তার তারই বাণী প্রত্যেক নবীর রাসুলের কাছে সাথে তার কোনো না এবং আল্লাহ যুগে যুগে যত নবী রাসুল পাঠিয়েছেন সবাই সাথেই কোনো না কোনো ওহাই পাঠিয়েছেন সেটা গোপনে হোক স্বপ্নের মাধ্যমে হোক সরাসরি হোক সেভাবে আল্লাহ তালা মানুষকে হেদায়তের পথে নিয়ে গিয়েছেন আমরা যদি কোনো আল্লাহ তালার কালামকে আমরা দুনিয়া এবং আখড়াত এই দুইভাগে ভাগ করে দেখাতে পারি তাহলে জিনিসটা আর কি স্পষ্ট হয় সেজন্য আমরা দুনিয়াতে কিভাবে কথা বলেছেন সেটা কোরআন করিম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন অনুরূপ আখরাতে কিভাবে কথা বলবেন সেটা আল্লাহ কোরআনে করিম বলেছেন রসুল্লাহে আল্লাহ বলেছেন দুনিয়াতে তিনি কিভাবে তার মান্দাদের সাথে কথা বলেন একটি আয়াতে তিনি সেই বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছেন কোরআন করিম আল্লাহ তালা বলেন সুরা সুরার একান্ন নম্বর আয়তে আল্লাহতালা বলছেন او مِ وَرَايَ حِجَابًا اَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيمٌ حَكِيمٌ جے কোন মানুষের জন্য এটা উচিত নয় বা সম্ভব নয় যে আল্লাহর সাথে কথা বলবে ওয়াহী ব্যতীত ওয়াহী ব্যতীত অর্থাৎ যেটা হয় সরাসরি কথা বলবে না ওয়াহির মাধ্যমে কথা হবে او مِ وَرَايَ حِجَابًا অথবা যেটা পর্দা অন্তরাল সেই রাসুলের কাছে তিনি কিছু ওয়াহি প্রেরণ করবেন রসুলের মাধ্যমে এই তার রাসুলের মাধ্যমে আরেক রাসুলের কাছে অর্থাৎ ফেরেস্তা রাসুলের মাধ্যমে মানব মানবের কাছে তিনি কোন ওয়াহি প্রেরণ করবেন তারপর আল্লাহ তাল বলছেন ইন্নাহু আলিউন হাকিম তিনি সর্বোচ্চ তিনি হচ্ছেন সর্বোচ্চ সত্তা এবং তিনি হচ্ছেন সর্ব সর্বজ্ঞ এবং সবচেয়ে সুবিজ্ঞ সত্তা সুরের সুরার এই আয় থেকে আমরা জানতে পারি যে দুনিয়াতে আল্লাহ তাল কাছে আল্লাহ তারা কাছ থেকে যে সমস্ত ওয়াহি নবী এবং রাসুলদের কাছে আসে তা তিন ভাই বিভক্ত প্রথমটি হচ্ছে শুধু ওয়াহি এ শুধু ওয়াহি বলতে কি বোঝানো হয়েছে শুধু ওয়াহি বলতে বোঝানো হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া জানিয়ে দেয়া গোপনে জানিয়ে দেয়া গোপনে জানিয়ে দেয়া দ্রুত গোপনে জানিয়ে দেয়া এটা কীভাবে হয়েছিল নবী রাসুলদের মধ্যে সেটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে হয়েছিল স্বপ্নের মাধ্যমে সেটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে হয়েছিল এর প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাহ সালাতুআলামের কাছে আল্লাহ কোরআন করিম আল্লাহ করেছেন হালিম আমরা তাকে সহিষ্ণু একটা সন্তানের সুসংবাদ দিলাম আর তিনি হচ্ছেন ইসমাইল আলাইহ সালাত সুসংবাদ দিলেন যে তোমার ঘরে একটা সন্তান হবে সে সহিষ্ণু হবে ফালাম্মা বালাগা মাহুসারিয়া সে সন্তান যখন দুনিয়াতে আসলো এবং ইব্রাহিম সাথে হাঁটা চলার করার মত যোগ্যতা অর্জন করলো একটু বড় হল কুন ইব্রাহিম দেখো তুমি কি বলবে এভাবে তোমার কি অভিমত যে হেত আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন আপনার জন্য সেটা করাটাই হচ্ছে যথেষ্ট কাজে সঠিক কাজটি আপনি এই কাজটি করে ফেলুন আপনি আমাকে না। ফলাম্মা আসলামা ওয়াতুল জবিন যখন দুজনেই আত্মসমর্পণ করলেন মেনে নিলেন অর্থাৎ কাজটা হবে সেরকম অবস্থায় গেলেন ওয়াতাল্লাহ জাবিন এবং তাকে ইব্রাহিম আলহালাম ইসমাইলকে তার কপালের উপরে সোয়ালেন ওয়ান ইয়া ইব্রাহিম एमत अवस्था डाकलम हे इब्राहिम कद सदर रही अपन स्वप्न के वस्तवयन कर देखिए सत्य कर আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন রূপে দেখিয়ে দিয়েছেন ইন্ন কাজা আমরা এভাবেই যারা আহসান করে তাদেরকে আমরা প্রতিফল দিয়ে থাকি সুরা সফতের একশো থেকে একশো নম্বর আয়তে বোঝা যাচ্ছে আল্লাহ তালা তার নবী ইব্রাহিম আলহ সালামের কাছে ওয়াহি প্রেরণ করেছেন স্বপ্নের মাধ্যমে এবং সেটা ছিল ওয়াহি আর নবীদের স্বপ্নগুলো সবই ওয়াহি হয়ে থাকে এবং সেটা আল্লাহর পক্ষ থেকে আসা হয়ে থাকে অন্যদের ভিন্ন কথা ওবায়দেবন ওায়ের বলেন র্বিয়ায় ওয়াহিউন নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি তারপর তিনি এ আয়টি তেলাবাদ করলেন এ আয়টি তিনি তেলাবাদ করলেন আর্শাদ মাধ্যমে আসরিয়াল আশার বলেন প্রথমে রসুল্লাহাম কাছে যে সমস্ত ওহাই আসতো সেই ওয়াহিগুলো ছিল সত্য স্বপ্ন অর্থাৎ ভালো স্বপ্ন অন্য বর্ণার্থে ভালো স্বপ্ন উত্তম স্বপ্ন স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে তার কাছে সেটা আসত ফালা ইয়ারু ইয়া ইসো ভাই তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন সে দেখতেন বাস্তবায়ন দেখতেন প্রকালের আলোর মতোই তিনি স্পষ্ট দেখতে পেতেন অর্থাৎ তিনি পরের দিন কী হবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা তাকে জানাতেন যে এই জিনিসগুলি হতে যাচ্ছে পরের দিন তিনি দেখতে পেন বাস্তবায়ন দেখতে পেতেন যে তা হয়েছে সেগুলি ছিল পরিপূর্ণভাবে স্বপ্ন এবং সে স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এটাই বলা হয়েছে যে ইল্লা ওয়াহিয়ান যে আল্লাহতালা ওয়াহি নিয়ম যে ওয়াহি দেওয়া হয়েছে গোপনের স্বপ্নের মাধ্যমে তাকে ওয়াহি দেয়া হয়েছে বিষয়টি অন্য একটি হাদিসে দেখতে পাই আমরা মারাদিবের জবাল রাহু বলেন্লাহ সাল্লা বলেছেন فنعست في صلاتي حتى استثقلته رسول الله صلى الله عليه وسلم قال اني راتير بلاي نمازه دارالم صلاه اداي করলাম যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি সালাত ادا করলাম অর্থাৎ কোন নির্দিষ্ট সংখ্যা নয় তারপরে আমার তন্দ্রা আসলো এমন কি আমার কাছে সালাত আদা করা কঠিন মনে হলো তখন এমন সময় আমি দেখলাম স্বপ্নে فاذا انا بربي عز وجل في احسن سوره এমন সময় আমি আমার রবকে দেখলাম সবচেয়ে সুন্দর সূরতে وقال يا محمد তিনি বলেন হে হে মোহাম্মদ আতাদ রিফি মাই আখতাসমালাউল আলা আপনি কি জানেন যে কি বিষয়ে ঝগড়া করছে উপরস্থ সবচেয়ে উঁচু যে সবাসদ এরা কি জিনিস নিয়ে ঝগড়া করছে আলোচনা করছে বিবাদ করছে এ হাদেশটি আমরা পূর্ব আলোচনা করেছি দেখা গেছে রসল্লাহ সাল্লাহামের কাছে আল্লাহ তালা আলোর সাথে আল্লাহ তালা কথা বলেছেন তার সাথে আল্লাহ তার কাছ তার সাথে আল্লাহ তালা অর্হি কথা বাক্য বিনিময় হয়েছে এবং সেটা ছিল স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তো স্বপ্নের মাধ্যমে একজন একজনের অর্হী রসল্লা কাছে এসেছিল এবং সেটা ছিল কথা সেটাও ছিল কথা তাহলে প্রমাণ করে আল্লাহলা কথা বলেন এবং তার নবীদের সাথে কথা বলেছেন দুনিয়াতে এবং সেটা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে সম্পন্ন হয়েছিল আল্লাহলা দ্বিতীয় যে পদ্ধতিতে তার নবীর সাথে কথা বলেন তার বর্ণনা আল্লাহতালা কারিমে সে আয় দিয়ে দিয়েছেন বলেছেন ও মি ওয়ারাই হেজাব শুধু সব কখনো কখনো শুধু ওয়াহি দিয়েছেন সেটা স্বপ্নের মাধ্যমে কখনো কখন তিনি দিয়েছেন মি ওয়ারাই হেজাব অর্থাৎ পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা তার নবীরাসুলদের সাথে কথা বলেছেন এই এটা কার সাথে কার সাথে তিনি কথা বলেছেন এর মধ্যে যাদের সাথে তিনি এই কথাগুলো বলেছেন আমরা সে তার কিছু নমুনা দেখতে পাই কোরআনে কারিমা সেটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন তিলক রসুলা বারাদাহ আয়লা বারাদিন মিনহুমান কালাম ওরাফা বারাদাহু দরজাত এই রসুলগণ তাদের কাউকে কারোপর আমরা শ্রেষ্ঠত্ব দান করেছি তাদের মধ্যে কারো সাথে আমরা কথা বলেছি এবং কাউকে মর্যাদায় অনেক উন্নীত করেছি সুরায় বাকার দুশো তিপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ বলেছেন আমরা যদি দেখি যে কোরআনে করিমে এবং রসুল হাদিজ যারা দেখি তো আল্লাহ তালা যাদের সাথে কথা বলেছেন তাদের মধ্যে তিনজন নবী বিখ্যাত একজন হচ্ছে আদম আল্লাহ নিজেও বলেছেন আয়তা আল্লাহ তালা বলছেন আদম আলাহিসু আসাল্লাম রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করেছেন যে কিছু কলেমা গ্রহণ করেছেন অর্থাৎ কিছু বাক্য আল্লাহতালা তাকে দিয়ে দিয়েছেন যে বাক্যগুলি বলার কারণে আল্লাহ তালা তার তওবা কবুল করেছেন সেই বাক্যগুলি হচ্ছে রব্বানা জলামনা আনফুসানা ওই তকানা তার হামনা লু নান খাসরিন সেই বাক্যগুলির মাধ্যমে তওবা করেছেন আদম সালাম আল আল্লাহ তালা সেটা বকবুল করেছেন এই বাক্যগুলো আল্লাহর পক্ষ থেকে তাঁর নবীকে দেয়া তবে মিউরাই হেজাব সরাসরি নয় বর্দার অন্তরাল থেকে দেয়া এটা হচ্ছে সাহী কল দ্বিতীয় যে আমরা আর একটি হাদিস পাই যেখানে দেখা যায় যে আবু মামারু রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন এক লোক রসুল্লাহামকে এসে বলল ইয়া রসুল্লাহ হিয় আল্লাহ নবী আর নবী এন কান আদম আদম আলা নবী ছিলেন قال نعم مكلماں ها ন অবশ্যই তিনি নবী ছিলেন তবে তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এই কথা ছিল মিরাহ হেজা এই কথা ছিল মিরাহ হেজা অনুরূপভাবে শুধু আদম আলাইহিস সালাম না موسی আলাইহিস সালাম তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন তো আমরা এর দলিল পাই কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সুরা আনিসার ১৬৪ চৌষট্টি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা মুসার সাথে কথা বলার মতো কথা বলেছেন অর্থাৎ সন্দেহজনক কিছু নেই যে আল্লাহ অন্য কথা বলছেন সেরকম সন্দেহজনক কিছু নয় এবং আল্লাহ তালাই কথা বলেছেন তাকলিমা এই জন্য আমরা সবাই জানি যে এটা মফুলে মত যথে কথা বলেছেন সেখানে কোনো সন্দেহ অবকাশ নেই অনুরূপ ভাবে আল্লাহ রব্বাহু এরপরে ওলাম্মা ওলাম্মা এবং যখন যা মুিমিকা তেনা মুসা কে আমরা যখন ডাকলাম আমাদের ওয়াদা মোতাবেক তিনি আমাদের সময় সময় অনুসারে তিনি সেখানে আসলেন ও কাল্লামাহ রব্বুহু আর তার সাথে তার রব কথা বললেন স্পষ্টভাবে আসে যে আল্লাহতালা কথা বলেছেন এই কথা হচ্ছিল মি ওরাই হেজাব পর্দার অন্তরাল থেকে কারণ আল্লাহ তালা তিনি নূর তার হেজাব উহ নূর তার তার পর্দা হচ্ছে নূর এই নূর নূরের আলো যদি তাঁর নূরের আলো যদি কোনো খোলা হতো পর্দা দিয়ে অন্তরাল না হতো যতটুকু আলো যেতটুকু পুড়ে ভরস্য হয়ে যেত সেই জন্য আল্লাহ তালা তার নবী মুহালামের সাথে কথা বলেছেন কিন্তু সে কথা ছিল মিউরাই হেজাব পর্দার পর্দার অন্তরাল থেকে সুরা আরফের একশো নম্বর আয়তা আল্লাহ অনুরূপ ভাবে আয়তা আল্লাহ অন্য আয়তা আল্লাহ আমি অবশ্যই আপনাকে পছন্দ করেছি মানুষ সমস্ত মানুষের উপর আপনাকে চয়ন করে নিয়েছি গ্রহণ করে নিয়েছি বিষা আলাতি বিষা আলাতি ও বিকালা আমি আপনার সাথে কথা বলার জন্য এবং কথা বলার জন্য গ্রহণ করে নিয়েছি অর্থাৎ মুসা আল্লাহাম সাল্লাহ তার কথা বলেছেন ওকেলা ও রিসায় আলাতি এবং রিসালাত আলাদ আপনাকে নবী রাসুল হিসেবে আমি প্রেরণ করেছি সুরা আরাফের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ পছন্দ করেছেন কথা বলার জন্য অনুরূপভাবে শুধু কথা বলা নয় তিনি তাকে পছন্দ করেছেন কথা বলে তিনি পছন্দ করার অর্থে হচ্ছে আল্লাহ তালা তার সাথে কথা বলেছেন তবে এই কথা হচ্ছিল সম্পূর্ণরূপে এই কথা হচ্ছে সম্পূর্ণরূপে মিউরাই হেজা পর্দার অন্তরাল থেকে আমরা হাদিস থেকে দেখতে পাই হাদিজ উমর বিন খতাহ থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ ইসলাম رسول الله صلى الله عليه وسلم قال إن موسى قال يا ربي أريني آدم الذي أخرجنا ونفسه من الجنة موسى عليه السلام قال يا رب أماك دیکھی دين آدم كي جني أمادر كي أبنك تنزيك و جنة كي برقرنية شرسن فأراه الله آدم الله تعالى تكي آدم كي دیکھی فقال أنت أبونا آدم تني بولين أمادر كي أمادر كي আদম নাম হ্যাঁ আমি তোমাদের পিতা আদম কী নী আল্লাহুল আপনি সেই ব্যক্তি তালানুকে দিয়েছেন আপনার মধ্যে রূপ হুঁকে দিয়েছেন ও আল্লাহ আপনাকে সব ধরনের নাম শিক্ষা দিয়েছেন জ্ঞান শিক্ষা দিয়েছেন কারণ দুনিয়াতে যত জ্ঞান আছে নামই হচ্ছে মূল জ্ঞান যদি নাম না জানে কোনো কিছু তাহলে জ্ঞান জানা জ্ঞান হলো না প্রত্যেকটি জিনিস নামের সাথে সংশ্লিষ্ট আল্লা আসমা বলতে আল্লাহ তালা এখানে সমস্ত দুনিয়ার যত জ্ঞান দরকার হবে সেগুলি শিক্ষা দিয়েছেন বলে বুঝিয়েছেন ও আমার ইকা এবং আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন জানা আপনার কি হলো যে আপনি আমাদেরকে জান্নার থেকে বের করে নিয়ে আসলেন আদম আদম তখন বলুনান্ত তুমি কে কালানা মূসা আমি হচ্ছে তুমি তো সেই নবী যে যাকে আল্লা বনী কাছে পাঠিয়েছিলেন এবং কথা বলেছেন মিউরাই হিজাব পর্দার অন্তরাল থেকে এটাই প্রমাণ করে যে মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন পর্দার অন্তরাল থেকে আহ তো মুসা আলাহিসাল্লামকে আদম আলাহিস্লাম বললেন যে তুমি সেই নবী মুসা যাকে আল্লাহ বনী সেল এর জন্য পাঠিয়েছেন এবং তিনি পর্দার অন্তরাল থেকে তার সাথে কথা বলেছেন আরাম বলেন তুমি কি জানো না তুমি কি তোমার কিতায় পাওনি যে এই কাজটি এই যে তুমি কথাটা বলছ এটা আগে ছিল সৃষ্টি হওয়া আমাকে সৃষ্টির আগেই এ কাজটি সম্পন্ন হয়ে গেছিল তুমি কি তোমার কিতাবে সেটা লেখা না যে আমার সৃষ্টির আগেই এই কাজটা হবে আমি বের হব দুনিয়াতে চলে আসবো এগুলি তোমার কিতাবে লেখা আসে না তিনি বললেন যে হ্যাঁ কালা ফাবিম ফি মেতালুমি তাহলে আমার কেন তিরস্কার করছ ফি সেই ইনসাফাকাল্লাহ তখন রসুল্লাহাম সে বললেন ফাহ মুসা ফাহা এভাবে আদম আল্লাহাম মুসার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঘবিত বিপদ আর নিয়ম হচ্ছে বিপদের মধ্যে তাকদের উল্লেখ করা যায় কিন্তু গুনার মধ্যে তাকদির উল্লেখ করা যায় না বিপদে পড়লে বলতে হয় যে আল্লাহ নির্ধারণ করেছে আমি কি করব কিন্তু গুণের মধ্যে সেটা বলা কারণ মানুষ দেখে শুনে গুণা করে থাকে আদম আলা বিপদ সেই জন্য তিনি সেটা দিয়ে মুসাআ আলাহামত্ব অর্জন করলেন আমাদের যে অংশটুকু এখানে দরকার সেটা হচ্ছে যে মুসা আলাহিসামের সাথে আল্লাহ কথা বলেছেন এবং সেটা ছিল মিওয়ারা হিজাব পর্দার অন্তরাল থেকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ সবল আল্লাহ তালা আপনাদেরকে সঠিক সঠিক জ্ঞান রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের তৌফিক দান করুন সবকিছু বোঝার এবং জানান এবং আমাদেরকে তফফিক দান করুন আল্লাহ তালার কাছে আমরা এই দোয়াই করছি আসসালাম আলাইকুম আহমতুল